বাংলা মানবতা সমাধান সালামু আলাইকুম ওরকম আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক মন্ডলী আপনারা বাংলা পিস টিভি থেকে ইসলামী আলোচনা শুনছেন ইসলামী অর্থনীতি সম্পর্কে এবং মুসলিম সমাজ কীভাবে সমৃদ্ধ হতে পারে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 নাম নেওয়ার জন্য দান করলে সে দান আছে গ্রহণযোগ্য আর সে মানুষের কাছে সুনাম সুনাম নেওয়ার জন্য করলে পরে পাবেন পাবেন কোনো ফল না এই জন্যই আল্লাহ বলছেন যারা নিজেদের মাল খরচ করে আল্লাহর সন্তুষ্টি সাধনের জন্য আল্লাহর সন্তুষ্টি সাধনের জন্য ও সিও জীবনের প্রতিষ্ঠা লাভের জন্য তাদের উদাহরণ কেমন ক্যামাথালি জান্নাতিম বেরাবুয়া তাদের উপমা হলো উর্বর ভূভাগে অবস্থিত একটি বাগানের মতো। আসা বাহাওয়া বিলন সেই বাগানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় ফলে সেই উদ্যান বা সেই বাগান দ্বিগুণ খাদ্যশস্য প্রদান করে প্রচুর ফল ফসল হয় ফাইন নামিও সেই বাহাওয়াত কিন্তু বাগানটি এমন যদি তাতে বৃষ্টিপাত না হয় তবে শিশিরই যথেষ্ট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 বৃদ্ধি পাবে আল্লাহ আরো বলছেন যে জান্নাতে প্রস্ত হলো আসমান জমিনের মতো আল্লাহ জান্নাত বিশাল জান্নাত সব থেকে কম মানের জান্নাতই জায়গা পাবে এই পৃথিবীর দশ গুণ এত জায়গা নিয়ে কী করবেন নিশ্চয়ই আপনার জায়গার প্রশস্ততা থাকলে পরে আপনার আরাম আছে তাই না অতএব প্রচুর জায়গা আল্লাহ তালা আসমান জমিন তৈরি রেখেছেন প্রস্তুত রেখেছেন জান্নাতের জন্য আমরা সূর্যকে দেখছি সূর্য সূর্য পৃথিবী থেকে কতগুণ বড় তেরো লক্ষ গুণ বড়ো রাসুল্লাহ সাল্লাম বলছেন যে জান্নাতে এমনও মর্যাদার দিক থেকে এমনও লোক থাকবে যে তার উপর মর্যাদার দিকে ওই তাকিয়ে দেখবে তো মনে হবে তারা দেখছে তার মানে আপনার থেকে কত দূরে কত উঁচু মর্যাদাসে পেয়েছে এইভাবে জান্নাতের বহু ধাপ আছে বিভিন্ন রকমের জান্নাত আছে বিশাল বিশাল জান্নাত আছে ও ওল মোত্তাকহিন মোত্তাকিনদের জন্য তৈরি রেখেছেন কাদের জন্য জান্নাত তৈরি হয়েছে মোত্তাকেনদের জন্য এই সবারই জন্য জান্নাত না যারা সময় দান করে অভাবের সময় দান করে সব সময় দান করে অভাবের সময় কম করে কিন্তু যখন তার ধনবত্তা থাকে তখন বেশি করে ওয়ালকা মিনা যারা রাগ কন্ট্রোল করে ক্রোধ সংবরণ করে ক্ষমা করে মানুষকে সঙ্গে সঙ্গে বদলা নেয় না বা তার প্রতি অনুরূপ আচরণ করে না বরং ক্ষমা করে আল্লাহ। সৎ কর্মশীলদেরকে ভালোবাসেন যারা ভালো কাজ করে নে কাজ করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন এটা হচ্ছে সোরা আল ইমরান একশো তেত্রিশ চৌত্রিশ নম্বর আয়াত আল্লাহ এই দানের গুরুত্ব দিয়ে আর অন্য জায়গায় বলছেন আল্লাহর কিছু তো বেদুইন আছে যারা যা খরচ করে আল্লাহর পথে খরচ করে কিন্তু সেটাকে জরিমানা মনে করে দিল এর আর তোমাদের প্রতি কালের আবর্তন সময়ের প্রতীকায় থাকে তোমাদের বিপদ হোক আলাই হিমদা এর আত্ম অশুভ আবর্তন তাদের উপর আপত্তিত হয় যারা আল্লাহর প্রতি ইমান রাখে এবং পরকালের প্রতি ইমান রাখে আর তারা যা খরচ করে সেই খরচ করার বিষয় কে যা করে তা আল্লাহ সান্নিধ্য আল্লাহ বলছেন ব্যয় কার্য নিঃসন্দেহে তাদের জন্য আল্লাহর কাছে নৈকট্য লাভের উপায় যে দান করছে সেই দান কালকে আমতে আল্লাহ নৈকট্য দান করবে আর এরই বদৌলতে আল্লাহ তাদেরকে নিজের রহমতে করে নেবেন নিজের রহমত দান করবেন আটানব্বই নিরানব্বই আল্লাহ তালা অন্য জায়গায় বলছেন ওমান তোমরা যে কোনো খরচ করো না কেন যে কোনো ব্যয় করো না কেন যে দান করো না কেন অথবা যে নজর মানো না কেন আল্লাহ সব জানেন আর জন্য সাহায্যকারী যদি তোমরা প্রকাশ্যে দান করো তা তোমাদের জন্য উত্তম প্রকাশে দান করা যায় না যাই না কিন্তু নিয়ত সেদা রাখতে হবে প্রকাশ্যে আপনি দান করতে পারেন কিন্তু নিয়ত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 দানের নীতি প্রিয় দর্শক মন্ডলী সামান্য বিরতির পর আবার আপনাদের সাথে আসছে ইটনেস ডাকির নাইক ইন অবুখ সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে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 দর্শক মন্ডলী যে কথা বলছিলাম প্রকাশে দান করা যায় প্রকাশে দান করুন কিন্তু নিয়ত ঠিক রাখতে হবে আল্লাহ বলছেন যদি তোমরা দান গোপন করো এবং ফকিরদেরকে দাও তাহলে তোমাদের জন্য উত্তম গোপনে দান করলেও উত্তম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 এটা কি না যাতে বুঝতে না পারে যে আমি আল্লাহর ভয়ে কাঁদছি সর্দি সর্দির জন্য নাকে চোখে পানি আসছে আহা আর আমরা করি কি সামান্য কিছু কাজ করি আর লোকের কাছে ফলা উপ যাতে করে লোকে বুঝতে পারে যে আমি কাজটা করেছি ভালো কাজ করেছি সামান্য কাজ করে দেখাতে চায়। যে কাজ করেনি করিনি এমনও হইতে পারে ইহুদিদের মতো যে কাজ করেনি সে কাজেরও প্রশংসা আমরা নিতে চাই কোন কোনোরকমভাবে যদি কাজটা প্রশংসা আসে তখন নিজে মনে মনে ভাবে কি যে প্রশংসাটা আমার হচ্ছে ভালো কিন্তু না উদ্দেশ্য তা না যে যখন কোনো কাজ করবেন সেই কাজটা এমনভাবে গোপনে করবেন যাতে করে আপনার একান্ত পাশের লোক বুঝতে না পারে সুতরাং নিজের স্ত্রী ছেলে মেয়ে ইত্যাদি এদেরকেও গোপন করে আপনি দান করুন আর এইভাবে গোপনে দান করলে পরে কাল কেয়ামতের দিনে আল্লাহর আরস্যের নিচে ছায়া পাবেন তবে হ্যাঁ এই কথাও মনে রাখুন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 আপনি বছরের পর বছর এক জায়গায় কাজ করছেন সেখানে কেউ হিদায়ত পাচ্ছে না আল্লাহ হিদায়ত দেনি তাই পাচ্ছে না কিন্তু অনেক মানুষ সামান্য দিন কাজ করে আবার সেখানে অনেক মানুষ হিদায়ত পায় তাই না আল্লাহর ইচ্ছা তাই পেয়েছে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 সুতরাং হিদায়ত কার হাতে আছে আল্লাহর হাতে আমাদেরকে চেষ্টা করে যেতে হবে আমাদেরকে কাজ করে যেতে হবে আমাদেরকে জন্য কোন আলেম কে আপনি ছোট ভাববেন না যে কি করে এ কোন কাজ করে না এর দ্বারা কোন লাভ হয় না ভাই হিদায়ত আমার হাতে নেই হৃদায়ত কার আছে আল্লা হাতে তারপরে আল্লাহ বলছেন যা তোমরা দান তা তোমাদের নিজেদের জন্য জন্য না না যে দান করো সেটা তোমার নিজের জন্য তোমার নিজের ভালাইয়ের জন্য তাতে তোমার নিজের উপকার হবে আর এই জন্য আমরা বলি আমরা জানি যে দান করা হয় সেটা আসলে ব্যাংকে জমা থাকে আদম সন্তান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 তোমাদের প্রতি রকমের জুলুম করা হবে না কোনো রকমের অন্যায় করা হবে না বেঞ্চাফি করা হবে না যা দিয়েছ বরং তার থেকে বেশি আমি তোমাদেরকে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 আল্লা সুমতলা যদি একটা কিতাবি লিখে রেখেছেন তাহলে আবার কিরামান কাতেবিন কি লিখছে ওই একই জিনিস কি আবার লিখছে প্রথম প্রশ্ন হলো জান্নাতে রাত্রি দিন আছে কিনা জান্নাতে রাত্রি দিন নেই জাননাতে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 তারা সাক্ষী দেবে যে হ্যাঁ এ আমার দ্বারাতে অমুক জায়গাতে এই কাজ করেছিল বান্দাকে সন্তুষ্ট করার জন্য বান্দার কাছে প্রমাণ করার জন্য আল্লাহর জন্য দরকার নেই প্রিয় দর্শক মন্ডলী সময় শেষ হয়ে গেছে আগামীতে আমাদের সাথে থাকবেন কাছে থাকবেন এই আশা রেখে শেষ করছি ওসাল নবীন মোহাম্মদ ওয়াসাবি আজমাইন ওকুম আহমতুল্লাহ পথে যায় না তারা কারা প্রতি কাজ চলাতে তো তাদের কথাই পড়ছিগুহিমিন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 मंद पथनार निर्देश दिए पथे चला जाए सम्प्रचार सकाल साढ़े मैरेज और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 जयंट डर जाकेर नाहक देख अर्धांगी नातिनी आज रत साढ़े सात टाइम पुन सम्प्रचार सकाल साढ़े नशे पीजी